বাংলা মানবতা সমান আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা চতুর্থ পর্ব শেষ করে পঞ্চম পর্বে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি পঞ্চম পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে অবশ্যই রসুলল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুযায়ী রসুলল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লামের মাপকাঠি অনুযায়ী রসুলল্লাহ সাল্লাহ আলহিহ আয়া পন্থা এবং পদ্ধতি অনুযায়ী আমলটাকে করতে হবে এ বিষয়ে আমরা চতুর্থ পর্বের শেষের দিকে কিছু আলোকপাত করেছিলাম আরও কিছু দলিল সহ রসুল্লা সাল্লি আসাল্লামের আনুগত্যের বিষয়টা রসুল্লাহ সালসাল্লামের পন্থা এবং পদ্ধতি অনুসরণের বিষয়টা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আমাদের সমাজে রসুল সাল্লাহ আলি আসাল্লামের তরিকার দোহাই দেওয়া হয় রসুল্লাহ সাল সাল্লামের তরিকায় আমাদেরকে আমল করতে হবে তরিকায় চলতে হবে এই কথাগুলো মৌখিকভাবে শোনা যায় আসলে রসুল সাল্লাহ আলি আসাল্লামের তরিকা বলতে বাস্তবে কী বুঝায় আমরা কোরআন হাদিস থেকে জানব এবং সাহাবাই কেরামের বাস্তব আমল থেকে এর উপরে কিছু নিদর্শন এর উপরে কিছু আমরা নমুনা গ্রহণ করে আপনাদের উদ্দেশ্যে আমরা পেশ করার চেষ্টা করব যাতে করে বিষয়টা স্পষ্ট হয়ে যায় আল্লাহ তো বারকতলা কোরআন মজিদের ভিতরে বলছেন এবং পরকালকে চাই ওয়াদাকে ফিরা এবং আল্লাহকে বেশি বেশি জিকির করে এদের জন্য রসুল্লাহ ভিতরে উত্তম নমুনা রয়েছে अर्थात आम इबादत करते हम रसुल्ला सल्ला अलहसल्लम के नमूना हिसेब व्यवहार करते मपकाठी हिसे व्यवहार करते स्केल हिसेब व्यवहार करते पृथिविर अन्न को व्यक्ति के नये कोमाम नये कोनीषी नये को दरबेश नये शुदुम्र रसुल्लाह सल्लाह अलहसल्लम क्षेत्र এই বিষয়টা প্রযোজ্য তাকে নমুনা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ আসলাম সেই ব্যক্তিদেরকেও নমুনা হিসেবে ব্যবহার করতে বলেছেন যারা রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লামের কাছাকাছি থেকে রসুল সাল্লাহ আলহিহু আসাল্লাম যেভাবে আমল করতেন যেভাবে আমল করতে নির্দেশ দিতেন সেভাবে তারা আমল করত এর একসুল ইদিক উদিক তারা যেত না তাদের ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আলাই তোমরা আমার সুনতকে আঁকড়ে ধরো যেটা কোরআনের ভাষায় উসোয়া সেটাই হল রসুল্লাহ সালাইসাল্লামের ভাষায় সুন্নাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামকে আদর্শ হিসেবে মানে কি তার সুন্না তার তরিকা তার পন্থা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ রসুল এক্ষেত্রে তার খোলাফাই রাশিদ্দিনকেও জড়িয়েছেন এবং তিনি বলেছেন ও সুন্নাতফাই রাশিদিন এবং হেদায়তপ্রাপ্ত খোলাফাই রাশিদিনের সুনতকেও তোমরা আঁকড়ে ধরো কখনোই আল্লাহর রসুলের সুন্নাত এবং খোলাফাই রাশিদিনের সুনতকে দুই মনে করা ঠিক হবে না আল্লাহর রসুলের সুনত এবং খোলাফে রাশিদ্িনের সুনত অবশ্যই এক যারা দুই করে দেখানোর চেষ্টা করে যারা দুই প্রমাণ করার চেষ্টা করে তারা অবশ্যই গুমরাহ পদ ভ্রষ্ট খলাফায় রাশিদ্দিনের সুনত হল রসুল্ল্লা সালসালামেরই সুনতের ব্যাখ্যা রসুল সাল্লাহ আলহ সাল্লামের সুনতের বাস্তব রূপ বাস্তব অনুশীলন ভিন্ন কিছু নয় এমন বলার অবকাশ নেই তোমরা রসুলের সুন্নত অবলম্বন করছো আমরা খোলাফায় রাশিদিনের সুন্নত অবলম্বন করছি কখনোই খোলাফাই রাশিদিনের সুন্নত এবং রসুলের সুন্নত ভিন্ন নয় খোলাফাই রাশিদিনের সুন্নত হলো রসুল্লাহ সালামের সুন্নত হেফাজতকারী রসুল্লাহ সাল্লাম যা ছেড়ে গেছেন সেটাকে সুন্দরভাবে পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থাকারী সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী বিষয়টা আরো স্পষ্ট করা দরকার রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের তালিকা অনুযায়ী রসুল সাল্লামের সন্না অনুযায়ী রসুল্লা সাল্লাহ্লামের পথ এবং পন্থা অবলম্বন করে আমাদেরকে যে আবাদত করতে হবে এই বিষয়টা আমাদের একটু বুঝে নেওয়া দরকার অবশ্যই রসুল্লাহ সাল আলহিউ আসাল্লামের সুনাত দুই ভাগে বিভক্ত একটা হলো ইতিবাচক সুন্নত আল্লাহ রসুল করেছেন বলেছেন সমর্থন দিয়েছেন এগুলো সবই হলো আমাদের জন্য আমলযোগ্য এগুলো হলো অনুসরণযোগ্য তিনি যা করেছেন আমরা তা করব। তিনি যা বলেছেন আমরা তা বলবো তার বলা অনুযায়ী করব। তিনি যা সমর্থন করেছেন স্বীকৃতি দিয়েছেন সমর্থন করেছেন সেটাও আমাদের জন্য আমলযোগ্য এই বিষয়গুলো আমরা বলবো সন্না এই বিষয়গুলো আমরা বলবো, দিন এই বিষয়গুলো আমরা বলবো এবাদত এই বিষয়গুলো আমরা বলবো সৎ আমল এর পাশাপাশি রসুল্লা সাল আলহি আসাল্লামকে অনুসরণ করার জন্য আরেকটি সন্না হল এর বিপরীত নেতিবাচক অনুসরণ রসুল্লা সাল্লাম যা করেননি তা আমরা করব না রসুল্লাহ সাল্লাম যা বলেননি তা আমরা বলবো না রসুল্লাহ যা স্বীকৃতি দেননি সমর্থন দেননি আমরা তা স্বীকৃতি দেবো না সমর্থন দেব না এই হলো রসুল্লাহ সাল আলি সাল্লামের অনুসরণ এই হলো রসুল্লাহ সাল্লামের অনুসরণের রূপরেখা আল্লাহ রসুলাম যা করেন নি। আল্লা রসুল যা ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ রসুল যা স্বীকৃতি সমর্থন দেননি এই কথাটা বিপুল সংখ্যক আলেম বুঝতেই চেষ্টা করেন না তারা কি বলেন তারা বলেন কাজটা ভালো কেন করব না এটা তো সলাৎ এটা তো শ্যাম রোজা এটা তো জিকির কেন করব না অবশ্যই করবো রসুল্লাহ না করলে কি হয়েছে আরো অনেকে এভাবে বলেন যে রসুল সাল্লাম তো বেগুনাহ ছিলেন আগের পিছের সব গুনা মাফ করে দেওয়া হয়েছে হয়তো তিনি এই কারণে এই আমলগুলো করেননি এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং তারা কি করেন হাসানা নাম দেন ভালো কাজ হলে তার নাম হাসানা দিয়ে থাকেন এবং বলেন যেহেতু দূরত পড়ছি অতএব কাজটা সুন্দর আমাদেরকে অবশ্যই এই কাজ করতে হবে যেহেতু এটা দোয়া অবশ্যই করতে হবে আমরা এই সমস্ত ভাইদেরকে বলব রসুলসল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ এভাবে হতে পারে না রসুল সাল আলি আসসাল্লামকে অনুসরণ করতে হলে দুই দিক থেকেই করতে হবে সমানভাবে তিনি যা করেছেন তা করা যাবে যা বলেছেন বলা যাবে এবং যা স্বীকৃতি দিয়েছেন সম্মতি দিয়েছেন তা করা যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যা করেননি তা করা যাবে না এটাই রসুল্লাহ সাল্লামের সন্ন্য আল্লাহ রসুল সাল্লাম যা বলেননি সেটা না বলাই হলো শোন না আল্লাহ রসুল সাইসলাম বলেননি আমি যদি বলি তাহলে এটা রসুল সাইসাল্লামের স্পষ্ট বিরোধিতা আল্লাহ রসুল সাইসলাম করেননি অথচ আমি যদি এটাকে আমার দৃষ্টিতে নামাজের মতো মনে হলে দুরুদের মতো মনে হলে দোঁয়ার মতো মনে হলে আমি যদি এটাকে সৎ কাজ বলি তাহলে অবশ্যই এটা ভুল হবে এটাই রসুল্লাহ সাল আলাইসলামের বিরোধিতা আল্লাহ রসুল সাল্লাহলাম যা সমর্থন দেননি স্বীকৃতি দেননি ধর্মীয় ক্ষেত্রে এই ধরনের বিষয় কখনো সমর্থনযোগ্য নয় কখনো স্বীকৃতি পাওয়ার যোগ্য নয় সবসময় প্রত্যাখ্যানযোগ্য সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে আপনাদের সামনে অবশ্যই ডিটেলস আলোচনা করব আল্লাহ রসুল সাল আলি আসসালামের একটি হাদিস যে হাদিসটি আমরা ক্ষুদার ভিতরে পড়ে থাকি আম্মাবাদ ফাইন্না খায়র আল হাদিসে কিতাবুল্লাহ অতঃপর সর্বোত্তম হাদিস হল আল্লাহর কিতাব এবং সর্বোত্তম হাদি সর্বোত্তম পথ নির্দেশনা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের পথ নির্দেশনা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমাদের সামনে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি রয়েছে এই বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে পূর্বের আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু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 ग्रंथेन संग्राम कर सत्य प्रकाश करते कारण इटा तरह अधिकार और दायित्व सत्यता बोला देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीस टी আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় আমরা যে বিষয় আলোচনা করতেছিলাম সেটা হলো রসুল্লাহ সাল আলি আসাল্লামের অনুসরণ দুই ভাগে বিভক্ত ইতিবাসক অনুসরণ সেটা হল তিনি যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন এগুলো আমাদের সকলের জন্য পালনযোগ্য গ্রহণযোগ্য আমলয্য এবং এগুলো দিনের কাজ এগুলোকে সুন্না এগুলোকে রসুলের শেরিয়াত এসব আমরা নামকরণ করতে পারি এর বিপরীতে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যা করেননি তা না করা হল সুনাত এবং করা হল বিধাত রসুল সাল্লাহ সালামের বিরোধিতা রসুল্লা সুসলাম যা বলেননি তা না বলা সন্ন্যাত রসুল্লা সাল্লাম বলেননি অথচ আমি যদি বলি তাহলে এটাই হবে রসুল সাইসলামের বিরোধিতা এবং রসুল সাল্লাহ আলাইস্লামকে অমান্য করা এবং এটাই হবে বেদাঁত রসুল্লাহ সাল্লাম ধর্মীয় ক্ষেত্রে যে বিষয়ে স্বীকৃতি দেননি সম্মতি দেননি এমন বিষয়ে স্বীকৃতি না দেওয়া সম্মতি না দেওয়াটাই হলো সন্ন্যাত সেটাই হবে ইসলাম সেটাই হবে দিন সেটাই হলো ইবাদত সেটাই হলো সৎ আমল সেটাই হবে গ্রহণযোগ্য আমল আল্লাহর কাছে মকবুল আমল এই মর্মে আমরা একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছিলাম যেটা আমরা প্রায় ক্ষুদার ভিতরে পাঠ করে থাকি আমি খিতাবুল্লাহ অতঃপর উত্তম হাদিস উত্তম বাণী হলো আল্লাহর সালাম এবং আল্লাহর রসুলাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মহাদাসাত নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু আবিষ্কার করা বলতে বিভিন্ন দলিলের মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হলো। ধর্মীয় ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা দুনিয়াবি বিষয়ে নতুন আবিষ্কার করার বিষয়টা এখানে মোটেও আসবে না যেমনভাবে দাবি করে থাকেন যে দুনিয়ার ক্ষেত্রেও যেভাবে আমরা নতুন আবিষ্কার করতে পারি ধর্মীয় ক্ষেত্রে ওইভাবে নতুন আবিষ্কার করতে পারি এ পর্যায়ে তারা অনেকে এরকম সংশয়ের মধ্যে পড়েছেন অনেকে এভাবে তারা মানুষকে সংশয়ের মধ্যে ফেলে দেন যে তাহলে আমরা কেন বাসের মধ্যে চড়ি কেন আমরা এরোপ্লেনে চড়ি কেন আমরা কম্পিউটার ব্যবহার করি কেন আমরা গাড়ি ঘোড়া ব্যবহার করি এগুলো তো নতুন আবিষ্কার আমি বলবো। আল্লা রসুলের এই হাদিস আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ রসুল অন্য যখন তোমাদেরকে তোমাদের দিনের ভিতরে কোনো আদেশ দান করব। সেই আদেশটা তোমরা যথাসব্য পালন করার চেষ্টা করবে আর আমি যদি নিজস্ব কোনো মতামত থেকে তোমাদেরকে বলে থাকি তাহলে জানবে আমি তোমাদের মতোই একজন মানুষ সদস্য আমার কথা গ্রহণযোগ্য হতেও পারো নাও হইতে পারে অন্যত্রা ওই যা আমার তুকুম বিষে ইনমিনিয়া কুম ফুম আমি যদি দুনিয়ামি কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ দেই তাহলে জেনে রাখো দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জ্ঞানী তাহলে বন্ধুগণ আল্লাহর রসুল সালসাল্লাম কি বিষয়ে নতুন আবিষ্কার নিষেধ করছেন কি বিষয়ে কোন ক্ষেত্রে নতুন আবিষ্কারকে সরল অমর নিকৃষ্ট কাজ বলছেন এটা তো বোঝাই গেল অবশ্যই সেটা ধর্মীয় বিষয় হবে ইসলামী বিষয়ে হবে সেটা এবাদত বিষয় হবে সেটা আমল বিষয় হবে দুনিয়াবী বৈষয়িক কোনো বিষয়ে নতুনত্ব আল্লাহর রসুল সালাম আমাদেরকে বাধা দেননি বরং আমাদের জীবনযাত্রার উন্নতি এবং অগ্রগতির তাগিদে আমরা যত কিছু আবিষ্কার করতে পারি সেটা যদি আমাদের ইসলামের সাথে ইসলামের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেটার ব্যাপারে আল্লাহ রসুল আমাদেরকে উৎসাহিত করেছেন এইভাবে আন্ত বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ অর্থাৎ রসুল কম্পিউটার বানাইতে পারবেন আমরা বানাইতে পারি রসুল গাড়ি তৈরি করতে পারেন না রসুল সাইসলাম কম্পিউটার তৈরি করতে পারে না আমরা পারি এই পারা এই করা এগুলো রসুলের বিরোধীতা নয় বরং রসুল সাইসলামের উৎসাহিত করা বিষয় আমরা চর্চা করছি তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সালাম বললেন সরলাসা তোহা সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা এটা তো শহীদ বোখারের অন্ন হাদিসে মুসলিম শরীফের অন্য হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে দ্বারা ইসলাম অতএব তোহা সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা আল্লাহ রসুল বলছেন প্রত্যেক টা নতুন আবিষ্কার হল বেদাত হাদিস থেকে বেদাতের সংজ্ঞা রসুল্লাহ আলহামের কণ্ঠে বেদাতের সংজ্ঞা দিনের ভিতরে নতুন যে যেকোনো আবিষ্কার এটার নামই আল্লাহ রসুল বলছেন বেদাত আর বেদাতের পরিণাম আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদায়তিন দলালা প্রত্যেকটা বেদাতের পরিণাম হচ্ছে দলালাত বিভ্রান্তি গুমরাহী পদ ভ্রষ্টতা অথচ আমরা বলতেছি কিছু বেদাত উপকারী অবশ্যই নতুন আবিষ্কার হলো গুমরাহি আল্লাহ রসুলের এই হাদিস নির্দেশ করে বেদায়তিন দলাল্লা প্রত্যেকটা বেদাঁত হলো গুমরাহি পদ ভ্রষ্টতা অকুল্ল দলালাতিন ফিন্নার এবং প্রত্যেকটা পদ ভ্রষ্টতার পরিণাম হল জাহান নামের আগুন এখন প্রত্যেকটা ভ্রষ্টতাকে সুন্দর বলতে পারি না আমরা অতএব বেদাঁতের ক্ষেত্রে হাসানা বলা এটা অবশ্যই সহি হাদিসের সহি নির্দেশনা মোতাবেক অবশ্যই বিভ্রান্তি কোনো সন্দেহ নাই সহি হাদিসের জঈফ অর্থ সহি হাদিসের মন অর্থ সহি হাদিসের খেয়াল খুশি অর্থ যদি আমরা নেই তাহলে বেদাত বলতে হাসানা হইতে পারে কিন্তু সহি হাদিসের সহি নির্দেশনা অনুযায়ী কখনো বেদাত হাসানা হইতে পারে না আল্লাহ রসুল সাল্লি আসলামের সাহবায় কেরাম কিভাবে ছোটোখাটো বিষয়কেও রসুল্লাহ সাল্লাহ আলি আয়াসলামের আদর্শ বহির্ভূত হওয়ার কারণে শূন্য বহির্ভূত হওয়ার কারণে বেদাঁত চিহ্নিত করতেন সতর্ক করতেন নিজেরা সতর্ক হতেন অপরকে সতর্ক করতেন এই বিষয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলস একটা নমুনা আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব সামনে আজকে হয়তো এই পরিসরে আমাদের পক্ষে সম্ভব হবে না তবে এই হাদিসটা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম আল্লাহ রসুলসাল আলহ আসসাল্লাম নতুন আবিষ্কারকে ইসলামের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ বলেছেন এবং এই বক্তব্যটা আল্লাহ রসুল সাইসাল্লাম যে কোনো ভাষণের পূর্বে যে কোনো খুতবাই যে কোনো সম্বোধন কালে এমনকি বিবাহের ক্ষেত্রেও আল্লাহ রসুল সাইসালাম ব্যাপকভাবে এই খুতবাটা পাঠ করতেন এটাকে খুদ্বা মসনুনা বলা হয় কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিনের ভিতরে নতুন আবিষ্কারকে সবচেয়ে নিকৃষ্ট কাজ বললেন অথচ আল্লাহ রসুল সাল আসাল্লাম জিনাকে এভাবে কমন প্রচার করতেন না প্রত্যেক খুদবার আগে এভাবে সতর্ক করতেন না জেনাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ অবশ্যই জেনা বেবিচার কবিরা গুণা অবশ্যই জেনা বেবিচার সুদ ঘুষ কবিরা গুণা অবশ্যই হত্যা করা কবিরা গুণা কিন্তু আল্লাহ রসুল সাল সালাম এভাবে ব্যাপক প্রচার করতেন না মিথ্যা কথা বলা কবিরা গুণা মদ খাওয়া কবিরা গুনা অথচ আল্লাহ রসুল সালাম প্রত্যেক খুদ্বার আগে এ সমস্ত অপরাধের নাম নিয়ে কখনো বলেননি শুধুমাত্র দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কারকেই নিকৃষ্ট কাজ বলতেন বলা যেতে পারে প্রতিদিনই বলতেন প্রতিটা ক্ষুদায় বলতেন প্রতিটা ভাষায় বলতেন কারণ কি কারণ হল দিনের ভিতরে নতুন আবিষ্কার করা হলে দিন বিকৃত হয়ে যায় আল্লাহর নাজিলকৃত ইসলাম বিকৃত হয়ে যায় কিন্তু জিনা ব্যবিচারের মাধ্যমে ইসলামের বিকৃতি নাই বিকৃতি ঘটতে পারে না ব্যক্তির অধপতন হতে পারে সমাজের অধপতন ঘটতে পারে এই সমাজ যদি খাঁটি ইসলাম পায় এই সমাজ যদি খাঁটি ইসলামে আবার উজ্জীবিত হতে পারে তাহলে দেখা যাবে যে পরিশুদ্ধ হয়ে যাবে এ কারণেই আল্লাহ রসুল্লাহ সালাম যে কোনো অপরাধের সে ধর্মের ভিতরে নতুন আবিষ্কারকে সবচেয়ে বড় অপরাধ বলে চিহ্নিত করতেন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এ বিষয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসব আমরা পঞ্চম পর্ব শেষ করলাম ইনশাল্লাহ এ বিষয়ে আমরা বাকি আলোচনা নিয়ে আসব ষষ্ঠ পর্বে, আপনাদেরকে ষষ্ঠ পর্ব দেখার জন্য ষষ্ঠ পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে। এখানে শেষ করছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এই পর্যন্ত আমরা যা শুনলাম যা বুঝলাম তা যেন আমরা আমলে পরিণত করতে পারি ইনশাআল্লাহ আবারও দেখা হবে ষষ্ঠ পর্বে সে পর্যন্ত আল্লাহ তবরকতল আমাদের সকলকে হেফাজতে রাখুন এবং সহি সালেম রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত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 छुपुर बारोटे पीट टी डॉक्टर जकर आतिक बार्ता पृथ्वी सब चे वृद्धि पा धर्म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 जाते आनव जर सकल समस्या समाधानी समाज